আবুজুরু রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala مجيد বর্তালি بعد বরহী بالله من الشيطان الرجيم بسم বিস্মিল শেষ দিকের একটা আয়াত তিলবত করলাম আয়াতে যাওয়ার আগে কিছু বিষয় আগে বুঝে নেই দুনিয়ায় যত বস্তু আছে তার একটা প্রতিক্রিয়া প্রভাব কবুল আলমী লিখেছেন প্রত্যেকটা বস্তুর মধ্যেই কি আমার শরীরের নাড়াচাড়া মুখের পরিবর্তন এসব কিছুর মধ্যেই কিন্তু একটা প্রতিক্রিয়া আছে আমি আপনার সাথে আপনাদের সাথে একটু হাসি দিয়ে কথা বললে এটা আপনার অন্তরের মধ্যে একরকম প্রতিক্রিয়া সৃষ্টি করবে তাহলে বোঝা গেলো আবার ওই হাসির নড়াচড়া ঠোঁটের নরাচরা এটার মধ্যে রবুল আলমিন একটা প্রধাব প্রতিক্রিয়া এটা রেখেছেন ঠিক এই মুখটাই যখন আমি আর একটু বিকৃত করে কপাল গুছিয়ে আপনার দিকে আপনাদের দিকে তাকাব বেজার মুখ নিয়ে তারও একটা প্রতিক্রিয়া আছে বসলে সামনের দিকে হয়ে বসলে তার একটা প্রতিক্রিয়া আছে পিঠ দিয়ে বসলে তার একটা প্রতিক্রিয়া আছে সালামের উদ্দেশ্যে হাত উঠাইলে তার একটা প্রতিক্রিয়া আছে আবার এই একই হাত একটু কাঁচ করে দেখাইলে তারও একটা প্রতিক্রিয়া আছে আছে না ডান হাতের প্রতিক্রিয়া আলাদা বাম হাতের প্রতিক্রিয়া আলাদা সেই জন্যই তোরবুল আলমীর হজরত রসুল করিম সাল আলি আসাল্লাম আমাদেরকে বিভিন্ন আমলের ক্ষেত্রে ডান হাতের ব্যবহার শিখাইছেন পার্থক্য আছে বলিত আঙ্গুলগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্রতিক্রিয়া আছে প্রভাব এটা দেখাইলে একরকম বুঝায় এটা দেখাইলে একরকম বুঝায় অঞ্চলে যায় এটার বোঝানো আবার চেঞ্জ হয়ে যায় কোন কোন এলাকা এটা দিয়ে ওকে আবার গ্রামে গিয়ে এটা দেখাবেন ওকে বুঝবে না বুঝবে আপনি কিছু একটা দেখাইছেন একটা বড়দের মজলিসের একটা ঘটনাও শোনাইছি আপনাদের যে এক সাধারণ মানুষ পানি খাচ্ছেন বাম তো আলমের কাজ তো এটা যখন সাধারণ মানুষ সুনতের খিলাফ চলবে সাথে সাথে ধরাই ন যে ভাই এটা এভাবে না এভাবে শূন্যতের খিলাফ এটা দায়িত্ব তো বললেন যে ভাই এটা তো সুন্নতের খিলাফ বাম হাতে পানি খাচ্ছেন তো ওই ভদ্রলোক বলতে স্যার আপনারা হুজুররা পানি খাওয়ার মধ্যেও শরীয়রটাই না আনেন এটা তো বলি আমাদেরকে বা মানুষ বলে সব জায়গায় খালি শরীয়রটা নে আনে সব জায়গায় দিন এটাও আল্লাহর দেওয়া হাত এটাও আল্লাহর দেওয়া হাত তো ওই যিনি হুজুর বলেছিলেন বলে আপনি আমার এটা জানেন হুজুর বলেছেন কেন হুজুর ওই ভদ্রলোককে বলতেছেন আপনি আমার এটা জানেন এবার তো খুব রাগ হয়ে গেছে আপনি আমাকে এটা দেখাইলেন এটাও আল্লাহর দাও একটা আঙ্গুল আমি যে আপনাকে বলতাম ঠিক আছে আপনি জানেন এটা এটাও তো আল্লাহর দেওয়া হাত পার্থক্যটা কোথায় এটা দেখাইলে যদি আপনার মেজাজ খারাপ হয় অন্য আঙ্গুল দেখাইলে যদি মিজাজ খারাপ না হয় তাহলে বোঝা গেল দুই আঙ্গুলের মধ্যে পার্থক্য আছে দুই আঙ্গুলের মধ্যে যদি পার্থক্য থাকে দুই হাতের মধ্যেও পার্থক্য আছে আরেকজন মনোন পানির মধ্যে ফু দিয়েছেন সুরা পইরা হাসতেছে বিজ্ঞান মনস্ক মানুষ আছে না কত রাস্তাঘাটে পইড়া মরে। ওই বিজ্ঞান মনস্ক একটা দেখে হাসতেছে আরে ফু দিয়ে কী হবে পানির মধ্যে রোগ ভালো হয়ে যাবে ফুয়ের মধ্যে কি আছে বলে যে আপনাকে একটা থাপুর মারে দাঁত ফলাইয়া দিব কিন্তু ক্ষোভ খেপে গেছে থাপ্পড় এটা কেমন কথা কেন এটা আমার কেন কথাটা যদি দিল পর্যন্ত বুঝতে পারে তো ফু কেন দিল পর্যন্ত বুঝবে না আমি কথা বললাম প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ সব কিছুর মধ্যে একটা আলাদা প্রতিক্রিয়া রাখছেন প্রভাব রাখছেন খাওয়ার মধ্যে একটা প্রভাব রাখছেন এক এক খাওয়ার এক এক রকম পার্শ্ব প্রতিক্রিয়াও আছে বাস বিচার আছে ঔষধের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে প্রভাব আছে আবার বাস বিচারও আছে এটা খাওয়া যাবে না এটা খাওয়া এতবার খেতে হবে ডাক্তারের কাছে কি আমরা কেউ বলি না যেটা আমি ডোজটা কেন এতবার খাব কেন এই পরিমাণ খাব এটা ডাক্তার বুঝতেছে যে এই ঔষধের কি প্রতিক্রিয়া এটাকে কীভাবে ডোজ দিলে আপনার শরীরে গিয়ে এটা সঠিক প্রভাব ফেলবে ডাক্তার জানেন কারণ ওই ওষুধ নিয়ে তার গবেষণা আছে প্রত্যেকটা আমলের এরকম একটা প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা আমলের নামাজের একটা প্রতিক্রিয়া আছে প্রভাব আছে এমনি হয় নাই আবাদত গুলো রোজার একটা প্রভাব আছে হজের একটা আছে জাকাতের একটা আছে প্রত্যেকটা কোনোটাই দুনিয়া এবং আখরাতের কোন লাভ ছাড়া খামাখা রব্বুল আলমিন আমাদেরকে একটা করতে বলেন নাই কোনটাই না কয়টা এই ডোজ কেন যেমন রমজানের রোজা এক মাস কেন এই ডোজ যে ওই এক মাসের কী প্রভাব এটা এই রোজাকে যিনি জানেন যিনি ফরস করেছেন সেই মহান আল্লাহ হাসুবাহানা জানেন যে কয় দিনের ডোজ দিলে আমার আত্মাটা পবিত্র হবে আল্লাহ আনন্দ জানে যেমন ডাক্তার ওষুধের ডোজ দেয় কারণ ডাক্তার ওষুধের প্রভাব সম্পর্কে তিনি করেছেন লেখাপড়া করেছেন উনি জানেন যে কতটুকু পরিমাণ দিলে এই রোগ ভালো হবে ঠিক নামাজের প্রত্যেক দিন পাঁচবার কেন রে ভাই এটা আমার যেই উদ্দেশ্যে এই আমল যিনি ফরজ করেছেন তিনি জানেন যে ডোজটা কি দিলে আমার ওই নামাজের যে প্রতিক্রিয়া এটা আমার মধ্যে কাজ করবে জাকাতের প্রত্যেকটা আমলের এইরকমই অবস্থা নামাজের প্রভাব কী কী উদ্দেশ্য রূপ বলে ফরজ করেছেন এটা দ্বারা কি হবে আমার আমার মধ্যে কি পরিবর্তন আসবে আমার দিল অন্তরের মধ্যে কি প্রভাব সৃষ্টি করে নামাজ বলে যে নামাজ বান্দার অন্তরকে আল্লাহর সাথে মোলাকাতের আকাঙ্ক্ষী বানায় মানুষ যত বেশি নামাজ পড়বে নফল ফরস তো অবশ্যই পড়বে যত বেশি নামাজ পড়বে তত বেশি তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে আমি কখন আমার রবের সাথে সাক্ষাৎ করব এটা হচ্ছে নামাজের প্রভাব ওই রকম বুঝে বুঝে প্রত্যেকটা আমল করলে ইনশা আল্লাহ তার যে আসল প্রভাব যে উদ্দেশ্য এটা কাজ হবে তো নামাজের প্রভাব হচ্ছে যে আল্লাহ সাথে সাক্ষাৎ হবে কারণ নামাজের মধ্যে ওই কাজটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর কথো কথোপকথন হচ্ছে সুরে ফাতে আর মধ্যে আমরা প্রায় বলেছি অনেকবার বলেছি এটা বান্দার সাথে আল্লাহর কথোপকথন শুরুতেই হাদিস শরীফে আসছে বান্দা যখন চুরায় ফাতে হা শুরু করে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা রব আলাম আলম মানে জগত এই জগতের যিনি রব সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হচ্ছে আলহামদুলিল্লাহ ইউর আলমিন আদিস আসছে যে আল্লাহ হাসান তালা বান্দার ওই আওয়াজ শোনের সাথে সাথে জবাব দেন কি বলেন এরপর বান্দা যখন বলে দয়াবান মেহরবান অতি দয়ালু বান্দা যখন এটা বলে আল্লাহ সাথে সাথে বলেন আব্দি আমার বান্দা আমার গুণ কীর্তন সাথে সাথে বলেন জবাব দেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত কথাবার্তা চলতেছে যারা শিক্ষিত মানুষ তারা তো ভালো বুঝবেন সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ মোটামুটি এই বুঝটা তো আছে কথা বলার সময় অনেক সময় আমরা অনুপস্থিত ব্যক্তির সাথে কথা বলি অনেক সময় উপস্থিত ব্যক্তিকে উদ্দেশ্য করা যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি তো যিনি কর্তা তিন রকমের হয় বক্তা নিজে হয় উপস্থিত যিনি তিনি হন গায়ের থাকে অনুপস্থিত থাকে তিনিও হন এতক্ষণ পর্যন্ত বান্দার সাথে আল্লাহর কথোপকথন যেটা সেটা হলো অনুপস্থিত আল্লাহ প্রশংসা করতেছি আমি যিনি রব্যে আলাম সমস্ত জাহানের রব আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছি না যে আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি আল্লাহ জবাব দিতেছেন অন্য হামিদা নিয়ে আবদি আমার বান্দা আমার প্রশংসা করতেছে এটা বলে না ও বান্দা তুমি প্রশংসা করতেছো অনুপস্থিত দুইটা যখন হয়েছে আলহামদুলিল্লাহ রহমানুর রহিম মালিকি লিখিউদ্দিন তৃতীয় আয়াত মালিকি লি ঐমুদ্দিন ওই আল্লাহর প্রশংসা যিনি কেয়ামত দিবসের মালিক তখন আল্লাহ তালা বলেন মজাদানী আব্দি আমার বান্ধা আমার মহত্ব বর্ণনা করতেছে যে আমার রব কত মহান তিনি কেয়ামত দিবসের তিনবার যখন এই রকম অনুপস্থিত ব্যক্তির সাথে কথাবার্তা হয়ে গেল আমিও আল্লাহকে উদ্দেশ্য করে বলি নাই ও আল্লাহ আপনি এই রব সমস্ত জগতের মালিক আপনি রহমান আপনি রহিম আপনি কেয়ামত দিবসের মালিক আপনার প্রশংসা আমিও আল্লাহকে উদ্দেশ্য করে কথা বলি নাই অনুপস্থিত রেখে কথা বলেছি আল্লাহ জবাব দিয়েছেন অনুপস্থিত ব্যক্তির উদ্দেশ্য করে বলে নাই তুমি তুমি তুমি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার গুণ কীর্তন করেছ তুমি আমার মহত্ব বর্ণনা করেছ আল্লাহ এরকম বলেন নাই গায়েব অনুপস্থিত অনুপস্থিত একটা সম্পর্ক আল্লাহক্ষণ ওই আল্লাহ ওই আল্লাহ এখন আর ওই আল্লাহ ওই আল্লাহ না এখন তুমি আর আমি ডাইরেক্ট কথা বল তখনই বান্দা বলে আল্লাহ আমি আপনারই আদত করি সাহাব তো কেবল আপনার কাছেই যায় বান্দা যখন এবার ডাইরেক্ট আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে তখন আল্লাহ ডাইরেক্ট বান্দাকে বলে আল্লাহ তখন বলে আবদি হ্যা যা বাইনি ও বাইনা আবদি হ্যা যা বাইনি ও বাইনা আবদি এটা আমার অর্থমার একান্ত বিষয় তুমি যে বললা যে আমি আপনারই প্রশংসা করি আপনার কাছেই চাই আল্লাহ বলতে খুশিও করার উদ্দেশ্য থাকবে আমাকে অন্য কিছু যদি হয় তাইলে তুমি যেটা বলছো এটা বল। তখন বান্দা যখন আল্লাহর সাথে একটা যোগাযোগ হয়ে গেল ডাইরেক্ট এবার কথা বলা সুযোগ হয়েছে এবার বান্দার সুযোগ পায় বলে আল্লাহ এবারি হইসে কথাবার্তা কাছাকাছি না তো যায়। কি চাইতেছে আল্লাহ শিখাইতেছেন আমাদেরকে আদব শিখাইতেছেন যে একজন মানুষের কাছে তোমার কিছু যদি পাইতে হয় তোমার উপকারে আসে এমন কিছু আল্লাহ শিখাইতেছেন তার ভালো জিনিসগুলো বলতে হবে তার প্রশংসা করতে হবে আবার যার প্রশংসা করবেন তিনিও স্বীকার করবেন এটা যদি তার উপযুক্ত ব্যক্তি হন তখন যায় তুমি তোমার আবদার পেশ করো আমরা তখন আল্লাহর কাছে আমাদের আবদার পেশ করি কি এই দিন আস সিরাতস্তাকিম আল্লাহ আপনি এত মহা তা আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে আমাকে সেরাত মুস্তাকিম দেখে দেয় সরল পথ দেখা আল্লাহ আবার নিজেই সংজ্ঞা দিতেছেন সিরতে আবার ওই সমস্ত মানুষের রাস্তা যাদের উপর আপনি দয়া করেছেন যারা যাদের উপর আপনার অসন্তুষ্টি নারাজি আসে নাই এবং যাদের উপর আপনার গজব পড়ে নাই আমি ইয়াহুদিন আসারা মুশরিকরা এদের পথ না যে পথে নবীরা চলেছেন অন্য আয়াত আসছে যে পথে সিদ্দিকীনরা চলেছেন যে পথে সালিহীনরা চলেছেন ওই সালিহীনদের পথ নেককারদের পথ সুহাদাদের পথ ভাই এরপর সুরে ফাতেহা পড়ার পর আমরা নামাজের মধ্যে কি পড়ি আরেকটা সুরে মিলাই কিনা আরেকটা আয়াত মিলাই কিনা কেন মিলাই না আল্লাহুয়া কবল করছে সুরে ফাতেহার পর যে নামাজের আরেকটা সুরে মিলাই আরেকটা আয়াত পড়ি মানিটা হচ্ছে আল্লাহ কবুল করছেন কেমনে ওই জানি আল্লাহর কাছে চাইছি আমাকে আপনি সরল পথ দেখান আল্লাহ বলে দোয়া কবুল করলাম সরল পথ হচ্ছে তুমি কোরআন শরীফ পরে আয়াত করো না কোরআন শরীফই হচ্ছে সুরাতে মোস্তাকি তুমি যে দোয়া করছো সুরে ফাতেহার মধ্যে এই সুরে ফাতেহার শেষ এইবার কোরআন শরীফের একটা সুরালো কোরআন শরীফের একটা আয়াত হচ্ছে তুমি যে কোরআনে হচ্ছে সিরাত চলবা মানে তুমি সিরাত মুস্তাকিমের উপরেই আছো কেন বলতেছিলাম কথাটা নামাজের একটা প্রভাব আছে কি প্রভাব সেটা আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে সাক্ষাৎ হবে আমরা আল্লাহকে দেখব ওই প্রভাব এটা কিভাবে ওই যে কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে এরপর তার দরকার নাই এরপর তো আমি নামাজ অন্যান্য অবাবতগুলো পড়তেছি তেজবি পড়তেছি আবার উঠতেছি আবার আল্লাহর কাছে ওই একই কথা তো বারবার আল্লাহর সাথে কথাবার্তা আসছা তো প্রতিরাকতেই পড়তেছি আমি না পড়ি ইমাম পড়তেছি একই কথা প্রতি প্রতিরাকাতে পড়তেছি মানে প্রতি প্রতিরাকাতই আল্লাহর সাথে আমার কথাবার্তা হচ্ছে এটা করতে করতে করতে করতে দিলের মধ্যে তামান্না তৈরি হবে যে প্রকৃত যে মুহূর্ত জান্নাতে বলে দে না আমাজি করে আসছে যে সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় জান্নাতিদের সেটা হচ্ছে আল্লাহকে সরাসরি দেখা এইরকম মজমা কায়েম হবে মজমা কায়েম হবে আল্লাহ তাল্লাহ বসবেন তার সিংহাসনে আরো সবাই দেখবে আল্লাহ আল্লাহালাকে তো সবাই কেমনে দেখবে এত কোটি কোটি হাজার হাজার মানুষ হ্যাঁ কত কোটি কোটি মানুষ সেই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি তো এত মানুষ কেমনে দেখবে হজরত রসুল করিম সাল আলী আসাল একটা হাদিস বলেছেন ওই হাদিসের শব্দগুলোই এত স্পষ্ট যে এটা আর প্রশ্ন থাকে না যে কিভাবে দেখবেন হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবতের উদ্দেশ্যে বলতেছেন কমার যে তোমরাও না অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখবে কিভাবে দেখবে বলে পূর্ণিমা রাতে চাঁদকে যেভাবে স্পষ্ট দেখবা এখানে আমার প্রশ্নের জবাব আসে পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে তখন একজন দুইজন দেখে না দেখতেছে ওই দেখার মধ্যে যখন কোনটা চাঁদ এটাকে দেখতে যখন তোমার দেখতে ইনশাল্লা সিরিয়াল কি হবে এই যে বসার সিরিয়াল কি বলে জুমার দিনের একটা জুমার দিন জুমা আট দিনের যে মজমা খতিব সাহেব ওঠেন খতিব সাহেবের সম্মানের নামাজ সালাত অলা কালাম সব বন্ধ মাস আলা মাস আলা যখন ছোট আজান হয় খুদ্ আজান হয় তখন শুধু খতিব সাহেবই আজানের জবাব দেবেন আর কেউ দিবে না সব চুপ করে বসে থাকবে এটা হলো মাস আলা অনেকে জিজ্ঞেস করেন শুধু খতিব সাহেবই ওই খুদবার আজানের জবাব দিবেন। অন্যরা চুপ করে থাকবেন কেন অন্যরা চুপ করে থাকবেন খতিব সাহেবের সম্মানে যে উনি আসছেন এখন আর কোনো কথা নাই চুপ হতি আসছে খতিব যখন বের হয় মেম্বরে ওঠে তখন কোনো কথা নাই নামাজ নাই চুপ কিন্তু খতিফ সাহেব চুপ থাকবেন কেন উনি তো আর কাউকে সম্মানের জন্য এখানে বসেন নাই এই জন্য খতিফ সাহেবের উপর কাউকে সম্মান করার কোনো ব্যাপার নাই এই জন্য উনি চুপ থাকবেন না উনি হাজারের জবাব দেবেন অন্য কেউ দিবে না আচ্ছা ওই যে মিম্বরে ওঠে খতিব সাহেবা দিতে শুরুতেই বসবেন কাছে সবার সামনে বসবেন আম্বা আলিমসাল্লাহালামদের কাতার থাকবে এরপর হচ্ছে মুসলমানদের ওই গ্রুপ যারা জুমার সময় জুমার আর সতিবের কাছাকাছি বসত তারাই ওই সিরিয়ালে বসে এই জন্যে জুমার মধ্যে যত দ্রুত সম্ভব মসজিদে আসা ওই আশায় যে কেয়ামতের মাঠে অথবা জান্নাতে আল্লাহ তাহালের জন্যে যখন সিংহাসন কায়েম হবে সমস্ত মানুষ যখন আল্লাহকে দেখবেন এর আগে সমস্ত নেয়ামত ভোগ করা শেষ আর আকাঙ্ক্ষাবান্ধব কোনো কিছুই পেশ করবে না দাউদা আলী সাল্লাহ স্লামের তিলাওয়াত শোনা শেষ হ্যাঁ রসুল করিম সাল্লা তিলাওয়াত শোনা শেষ শ্রাবানা পবিত্র সরাব পান করা শেষ শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সব চাহিদা যা আছে সব মিটার পর এখন লাস্ট তামান্না আমি আমার রবকে দেখব যিনি এত নিয়ামত দিলেন সে নিয়ামত দাতাকে একটু দেখব না তখনই আল্লাহ তালা বান্দার সামনে নিজেকে জাহির করবেন ও ভাই এটা হচ্ছে নামাজের প্রভাব ওই মহান সুযোগটা তখনই বান্দা পাবে যখন দুনিয়া এসে নামাজগুলো ঠিক মতো আদায় করবে নামাজের প্রভাব এটা এইরকমভাবে জাকাতের একটা প্রভাব আছে আচ্ছা কথা একটা শেষ করে নিই এর মধ্যে আসরের নামাজ এবং ফজরের নামাজটা বেশি গুরুত্বপূর্ণ হাফিজু আলি বা কারার মধ্যে এই আয়াত আছে। সমস্ত নামাজকে তুমি হেফাজত করবা ঠিকঠাক মতো আদায় করবা বিশেষ করে মধ্য নামাজগুলো মধ্য মধ্যনামাজের ব্যাখ্যা অধিকাংশের মত হচ্ছে এবং শক্তিশালী মত হচ্ছে আসর এবং ফজর এগুলোর ব্যাপারে যেন কোনো রকমের অবহেলা না কেন এই টাইমে কেন অবহেলা না হওয়া এটার একটা কারণ আছে কারণে কারণটা বলতে হলে একটু পিছনে যেতে হবে আল্লাহ সুহান ও তাহারা যখন হজরত আদম আলি সালাত সালামকে তৈরি করে তখন ফেরিস্তাদের উদ্দেশ্যের ওপরে আরামিন আদমকে তৈরির পেছনে কি কারণ এই কারণটা বলেছিলেন সুরাবা কারা আসছে আল্লাহ আল্লাহালা বলছেন ফেরিস্তাদেরকে আল্লাহ বলছেন আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাবো যারা আমার দিন কায়েম করবে আমার হুকুম বাস্তবায়ন করবে আমল করবে এটা খলিফা খলিফা মানি নেতৃত্ব গ্রহণ করা নয় যেটা কোন কোনো কথিত মুভাসিররা করেছে। না খলিফা মানে আল্লাহর প্রতিনিধিত্ব করা মানে আল্লাহ তারার গোলামী প্রতিষ্ঠা করে দেখাইতে হবে আমি আল্লাহর গোলাম এটা হচ্ছে খলিফা ক্ষমতা দখলের নাম খলিফা না রাষ্ট্র ক্ষমতায় পৌঁছার নাম খেলাফত না এখানে খেলাফত প্রতিষ্ঠা মানি ইসলাম রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আগে প্রতিষ্ঠা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় এগিয়ে এই একটা মৌলিক পার্থক্য আছে হকানি উলামায় একরামের ব্যাখ্যার সাথে আর আধুনিক মোনা রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যাখ্যার সাথে ইসলামী রাজনীতি যারা করছেন ইসলামী রাজনীতি যারা করছেন তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র দিন কায়েম করবেন কারণ আল্লাহ তালা খলিফা বানিয়েছেন খলিফা মানি ওই খলিফা তুল না এটা এই খলিফা মান আলেমদের ব্যাখ্যা হচ্ছে এই খলিফা মানি আল্লাহ তালের গুলামী প্রতিষ্ঠা করা সুরা মধ্যে আল্লাহ বলছেন সুরা মধ্যে থাকবে হাতে যাবে কাজে ক্ষমতা দখল করে দিন প্রতিষ্ঠা এটা আল্লাহর মাকসাদ না বরং দিন কায়েম করে নিজের মধ্যে সমাজে রাষ্ট পরিবারে সব কিছু দিন কায়েম যখন হয়ে যাবে রাষ্ট্র দিন কায়েম হয়ে যাবে প্যার হাজির ওই কথা বলা বাক্সাদ না আমার রবুল আলমিন যখন বললেন যে খলিফা প্রতিনিধি পাঠাব দুনিয়ায় তখন ফেরিস্তারা অনুযোগ অভিযোগ না এটা আল্লাহর আল্লাহ ফেরিস্তাদের কাছে পরামর্শ চান নাই যে ফেরিস্তারা এখন পরামর্শ দিতেছেন না আল্লাহ তারা তার ইচ্ছার কথাটা জানাইছেন ফিরস্তারা আক্ষেপ আক্ষেপ মানে আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করে আক্ষেপ নয় আক্ষেপ মানে আমরা তৈরি কি হয়ে যাব আমাদের কি হবে আমরা কি সেই সুযোগ পাব না আমরা কি অভিযুক্ত না ফিরিস্তারা আল্লাহর কাছে ওই সুরে কথা বলেছেন খবরদার এটা যেন কেউ না ভাবে যে ফেরিস্তারা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করেছেন না না অভিযোগ না এটা ফেরিস্তারা কি বলেছে ফিরিস্তারা বলেছে দুইটা জিনিস খেয়াল করেন এক হলো তার দুইটা কথা বলছে এক নম্বর কথা হলো আপনি জমিনে এমন জাতি পাঠাবেন যারা হানাহানি করবে মারামারি করবে রক্ত হ্যাঁ আপোষের মধ্যে রক্তারক্তি হবে এই কাজটা করবে। কারণ ফ্রেস্তাদের আশঙ্কা তো সত্যি মানুষ মানুষের মধ্যে যত মারামারি হানাহানি হয় দুনিয়া আর কোন প্রাণীর মধ্যে এত কিছু হয় না হিংস্র প্রাণী মানুষ যে বলে জানোয়ার জালিমকে বলে জানোয়ার এটা জানোয়ারকে অপমান করা কারণ বাঘ হিংস্র প্রাণী আ? সিংহ হিংস্র প্রাণী कितु को प्राणी तरह जी के ध्वसर तैयारी कर इतिहास आ कि तो हिंस क्या बेसिगे मानस मानुषे इतिहास हल ये से आपन भाई के आपन जति के स्वजाति जे एत अस्त्र तैरी होते अस्त्र तैयारी होते कीसर बाघ मारे सिंह मार्ग का मारे स्वजाति के मार्ग तो सब चे बड़ भयंकर हिंस जंतु हमु हिंसतार उदाहरण तुम्हारे अपमान करा कारण जान मत जालिम ना हिंस ना मानू जो हिंसा फिर आल्लाफिहा जरा फैतना फसाद कर विशृंखला सृष्टि कर रक्तार्क्ति कर तरह के दुनिया पाठाबे कारण फिरिस्तारा जेनेल्लास যে মানুষের কি স্বভাবে আল্লাহ তালা কারণ ফেরেস্তারা এটা কি করে জানল প্রশ্ন আসতে পারে ফেরেস্তারা দুনিয়াতে কোনো মানুষ আসেই তখন আল্লাহ তো কোনো মানুষ বানানই নাই তো ফেরেস্তারা কি করে জানলো যে তারা এসে মারামারি যায় গায়েব জানে ফেরিস্তারা আসলে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে অবগত করছেন করেছেন সেই সূত্রেই ফেরেস্তারা এই কথাটা বলেছে। এক নাম্বার কথা দুই নম্বর কথা হচ্ছে আর নুকদ্দিস তকদিস করা তেজবি পড়া মানি জবানে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা তেজবিহ সুবহান এগুলো তাজবিহ আরেকটা হচ্ছে নোকদ্দিস তাকদিস মানে হচ্ছে আল্লাহ পবিত্র এটা অন্তরেও বিশ্বাস করে তো ফেরেস্তাদের ওই দুই আমলই কিন্তু জরুরি আল্লাহ তাল তাজবি খালি মুখ দিয়ে বললাম আর অন্তরে বিশ্বাস করলাম না তাদের আবদ্ধ দৃঢ়টাই লাগে তো ফেরেস্তারা এই কথা বলার মাকসাদ হচ্ছে যে আপনার খেলাফত প্রতিষ্ঠার জন্যে আমরা কেউ উপযুক্ত নয় আমরা তো তাজবি তাহলিল সবই করতেছি মুখে যা বলি অন্তরে বিশ্বাস করি তা আমাদেরকে আপনার ওই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমাদেরকে দেন না আমরা তো পেতে পারতাম আমরা কেন উপযুক্ত না আল্লাহ কি বললেন যে আমি যা জানি তোমরা কিন্তু জানো না এই যে আল্লাহ তেস্তাদেরকে বললেন আমি যা জানি তোমরা জানো না এটা আল্লাহ তুইটা বিষয় দিয়ে প্রমাণ করে দেখেছ এক বিষয় তখনই তৎক্ষণাৎ দেখায় দিছে। আরেক বিষয় কয়েমত পর্যন্ত ফেরিস্তাদের ওই অনুযোগের জবাব আল্লাহ তালা দিতেই থাকবেন দিতেই থাকবেন অব্যাহত আছে চলবে দুইটা কি প্রথম হচ্ছে আল্লাহ তালা সমস্ত বস্তুকে উপস্থিত করে ফেরেস্তাদেরকে বলেছেন আমবি উনি বি আসমা ইহা উলা এই বস্তুগুলোর নাম বলো দেখি তোমরা কি বুঝা গেল বুঝা গেল কোন দায়িত্ব পালনের জন্যে জ্ঞানী ব্যক্তি হওয়া জরুরি খালি টাকা পয়সা ক্ষমতা জীবরা আলী সালাতাম ছিলেন পাহাড় উঠে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে। ছয়শ ডানা বিশিষ্ট তার পাখা এত শক্তিশালী ফেরিস্তা শারীরিক শক্তি এটাই নেতৃত্ব গ্রহণের জন্যে উপযুক্ত বিষয় নয় উপযুক্ত বিষয় হচ্ছে আল্লাহ তালা বলতেছেন নাম আগে এলেম না থাকলে তুমি জ্ঞানী না হইলে ক্ষমতা চালাইবা এটা অসম্ভব দুনিয়া এখন এত ফেতনা ফাসাদ কেন ফেতনা ফাসাদ হচ্ছে আমার আপনার লিডার যারা হচ্ছে তারা সাইন করতে পারেন না বস্তা ভরার টাকা তারা কেমন তারাই আমাদের লিডার এই যখন অবস্থা হবে তখন ক্ষমা সমাজে বিশৃঙ্খলা আসবে শুরুতে কোনো আলেম ওটা জানা যাবে যে দায়িত্ব নিতে হইলে জ্ঞান লাগবে এলেম লাগবে আগে তোমাদের এলেম আছে কি এটা প্রমাণ দুনিয়ায় যে তোমরা খলিফা উপযুক্ত না উপযুক্ত না এটা তোমাদের যে কথা এটা আগে প্রমাণ দে তোমার এলেম আছে কি না এলেম যদি থাকে তাই তুমি উপযুক্ত এলেম না থাকলে যত ক্ষমতা তোমার থাকুক যত শক্তি সামর্থ্য থাকুক যদি জ্ঞান না থাকে তাহলে কাজ হবে এখন ফেরিস্তাদের এই সব কিছুর কিভাবে সম্ভব বৃষ্টির ফেরস্তা বৃষ্টি সম্পর্কে বিশেষজ্ঞ সব ফের সবকিছু জানে না ফেরিস্তারা তো এখন চুপ এত কিছুর নাম কেন বলবে আল্লাহ তখন আহম আলী সাল্লাকে বলছেন হুম বিসমা ইহা হাউলা। তাদেরকে এই সমস্ত শব্দ এই সমস্ত বিষয়গুলোর নাম শিখায় আপনি জানায় নাম জানায় মুভাসির চমৎকার বলেছে কোনো বিষয় সম্পর্কে জানার আগে ওই বিষয়ের প্রথম কাজ হচ্ছে তার নামটা জানা তার নামটা জানা তারপর তার কার্যকারিতা এটা সম্পর্কে অবগত হওয়া প্রথমে নাম জানা এই জন্য আমরা যখন পরিচিত অবকারের সাথে প্রথম কাজ কি নাম জানা কোথেকে আসছে কোথায় বাড়িঘর তারপরে জানা এটা হচ্ছে আদব এটা আল্লাহ তালা আমাদেরকে শিখাইছেন যাই হোক ফিরিস্তারা তো নাম বলতে পারেন নাই তখনই আল্লাহ তালা দেখাই দিচ্ছেন যেহেতু তোমাদের এলেম নাই কাজী দুনিয়ায় তোমরা আমার প্রতিনিধিত্ব করার দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা ও রাখো না আদমের এলেম আছে আদম আলি সাল্লা সাল্লাম পর্যন্ত রপুল আলমিন যত বস্তু আল্লাহ তালা সৃষ্টি করবেন করেছেন সব হাজির করছেন আদমা আলী সব কিছুর নামগুলো বলে দিছেন তাফসির কিতাবে আসছে এমন কি ছোট চামচের কি নাম বড় চামুসের কী নাম এমন কি শুনতে খারাপ লাগে কটু কথাটা তারপরেও বলি যে এমন এমন জিনিসগুলো পর্যন্ত আদম আলী সাল্লাত সাল্লাম বলে দিস তাফসির কিতাবে আসছে যে বায়ু আসতে আসলে কী নাম জোরে আসলে কী নাম আদম আলি ওইটা পর্যন্ত বলে দিয়েছে আপনি ছোটো বড় সামান্য সহজ উৎকৃষ্ট কোনো কিছুই বাদ দেন নাই জগতে যা আছে সবকিছুর নামও বলে গেছে ওই সময় এসি কারেন্ট ফ্যান এগুলোর তো কোনো অস্তিত্ব থাকার প্রশ্নই আসেনা। না নিশ্চিত থাকার আদৌ ইসলাম এসির নামও বলছে কারণ এটা একটা বস্তু এই গেল আল্লাহ তালা ফেরিস্তাদেরকে উপযুক্ত সময়ে একটা জবাব দিয়ে দিছে আল্লাহ আরেকটা জবাব দেন অন্য একটা সময়ে কিভাবে যে আল্লাহ তালা বান্দার আমল নামার খবর নেওয়ার জন্যে প্রতিদিন দুইবার প্রত্যেকটা বান্দার জন্য দুইজন করে ফেরস্তা নাজু করে প্রত্যেকটা বান্দার সকালে আসে এক গ্রুপ বিকালে আসে আরেক গ্রুপ তা আমার আপনার সাথে প্রত্যেক চারজন ফেরিস্তা কাজ করে প্রত্যেক খবর নাই তো এই এক গ্রুপ আছে আরেক গ্রুপ ফেরস্তা আছে কোন নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত না এরা ইনল্লা সয়াহিনা ঘুরতে থাকে ঘুরে ঘুরে যদি কোনো ফেরস্তা খবর পায় যে বাইতুল মাহমুজকে তখন অন্য ফেরিস্তাদেরকে দাওয়াত আল্লাহ তোমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন ওই জায়গায় এই উদ্দেশ্য একটা কাজ হইতেছে তোমরা সব উড়ে আসো তখন আশেপাশের ওই ফেরিস্তারা যারা ওই অলিতে গলিতে খুঁজতেছিল কোন জায়গায় এরকম মসজিদ হইতেছে কিনা খুঁজছ না কাম এই জায়গায় হইতেছে তখন আশেপাশের সমস্ত ফেরিস্তারা দৌড়াই চলে আসে হাজির শরীফ আসছে আল্লাহ আকবর এবং ঘির আরো হয়ে গেছে পিছনে হাজার হাজার এরা কই যাবে তখন এরা একজনের উপর আরেকজন উঠতে থাকে খালি আসমান পর্যন্ত চলে এত ফেরিস্তা আমাদের এই মসজিদকে এই মুহূর্তে ঘিরে আসছে কেন এটা হচ্ছে আল্লাহ তােরেস্তাদেরকে দ্বিতীয়বার জবাব দেওয়ার জন্য ওই যে তোমরা বলছি মানুষ খালি অন্যায় ফসাদ মারামারি করবে না না মানুষের মধ্যে এমন এক গ্রুপও থাকবে যারা এই মারামারি কাটাকাটির মধ্যে নাই তারা বসে বসে দিনের কথাবার্তা বলে আমার নাম উচ্চারণ করে এই দেখো এটা হচ্ছে একসুরত ওই ফেরস্তারা যখন ওই আমলগুলো নিয়ে সকালে একবার যায় বিকালে একবার যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন কি পাইলা কি খবর আল্লাহ তালা জানেন না জানার পরেও জিজ্ঞেস করেন কেন ওই প্রশ্নের উত্তর তুমি নিজেই দাও খবর কি কও। আমরা বলি না অনেক সময় আমি জানি ঘটনা কি হইতেছে তারপরে বলি যে বলো এবার তোমার খবর কি আমি তো জানি কি হয়েছে কেন বলায় বলে এই জন্যে তোমার শিক্ষা পাওয়ার জন্যে তুমি অভিযোগ করছিলা। অভিযোগটা অনুযোগ করছিলাম তুমি আল্লাহর কাছে একটা আবদার জানাইছিল তোমাকে দায়িত্ব না দেওয়া তাদেরকে কেন দায়িত্ব দিয়েছে দেখো তখন আল্লাহ জিজ্ঞেস করে তারা কি করে বলে আল্লাহ তারা জান্নাত পেতে চায় হাদিসে আসছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায় তখন আল্লাহ ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেন হাদিসের কথা তারা জান্নাত দেখছে বলে না দেখে নাই জাহান্নাম দেখছে না দেখে নাই তো কি হিসেবে তারা এটা চায় আর মুক্তি চায় বলে আল্লাহ আম্বি আলহামদাল্লামের মুখে শুনে বিশ্বাস করেছে আল্লাহ তালা তখন ফেরিস্তাদেরকে সাক্ষী রাখেন অফিস্তারা তোমরা সাক্ষী থাকো তারা যা চায় আমি আল্লাহ সব তাদের জন্য মঞ্জুর করে দেব ওই মাঝে মধ্যে আমরা যখন আলোচনা করি তখন দেখা যায় বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কিছু ভাই কৌতুরী দৃষ্টিতে তাকায় হুজুর কী করে এত মানুষ এনে মাহফিল যখন করি তখন আশেপাশে প্লবান কিছু থাকে এরা আশেপাশে দাঁড়ায় দাঁড়ায়া শুনে যাইতেও মন চায় না আবার বসতেও মন চায় না বসলে তো পুরো দোস্তুর মাহফিলের লোক হয়ে গেল যাই তো মন চায় না কথাটা তো ভালোই লাগতেছে আল্লাহ ওই মজলিসের মধ্যে কিছু লোক তো ও আজ শোনার আর কিছু লোক তো দাঁড়াই কৌতূহলের কারণে আল্লাহ তালা বলেন ওই সময় হাদিসের শব্দ অহোম কৌমন আল্লাহ তাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তাদের কাউকে আল্লাহ বঞ্চিত করবে না এদের বরকের আল্লাহ ওই আশেপাশের লোকগুলোকেও মাফ করে দেবে চিন্তা করছেন কত বড় ফজিলতের মজলিসে বসে থাকি আমরা টের পাই না আল্লাহ আকবর কেন বলা কথাটা ওই যে সকাল বিকালের কথা নামাজের প্রসঙ্গ ঠিক রেখে সকাল বিকালের নামাজের ক্ষেত্রে কেন বেশি গুরুত্ব এই যে রিপোর্ট পেশের সময় লাস্ট মুভমেন্টটা অনেক বেশি কাজ করে শেষ খবর কি শেষ খবরে সকালের ফিরেজ তারা যখন ফজরের নামাজ পড়ে যায় ফজরের আগে যখন এক গ্রুপ আসে ফজরের আগে যে গ্রুপটা আসে ता ऐब फजर पर पे जो ग्रुपटा आगे सारा रत जरा क्षेत्र तरह थके दायित्व बुझाने दायित्व बोझार समय ता के फजर नमजर मध्य पाए आर ठीक बहुत आसर नमजर पर दायित्व बुझे ने दायित बोझार आगे अपना केसर नमज अवस्था पाय रिपोर्टाओ तारा आल्लाए कि आल्लाह ও এদের যখন আমরা গেছি তখনও যায় দেখি নামাজ পড়ে আসার সময়ও তাদেরকে নামাজ অবস্থায় এই জন্যে আসর এবং ফজরের নামাজের গুরুত্বটা বেশি ফেরিস তারা রিপোর্ট করেন আল্লাহর কাছে ভাই এই প্র্যাকটিসটা কেন করতেছি কী উদ্দেশ্যে আল্লাহর সাথে প্রকৃত দিদার যেটা হবে জাননাতে সবচেয়ে বড় নিয়ামত যেটা ভোগ করব সেটা কিসের মাধ্যমে হবে এই রকম ভাবে জাকাতের কথা বলতেছিলাম জাকাত আদায়ের মাধ্যমে দিলের মধ্যে যে মানুষের কাচিন ভাব থাকে ক্যঞ্জুস যাকে আমরা বলি কৃপন এটা দূর হয় দিল থেকে ওটা দূর করা কঞ্জুস হওয়া এটা ভালো না এবং গরিবের কিছু হক আছে গরিব এবং ধরির মধ্যে মোহাব্বতের সম্পর্ক তৈরির এক বড় মাকসাদ এটা মোহাব্বত তৈরি হলে কি হবে মোহাব্বত তৈরি হলে এটা কিসের জন্য হচ্ছে জাকাত দিচ্ছে কার হুকুমে আল্লাহর হুকুমে বান্দা যখন আল্লাহকে উদ্দেশ্য করে একজন আর একজনকে মহাব্বত করে আর দিশে আসছে যে একজন আহাদুন আহাদ মশরিক ও আারফিল মহরিফ আল্লাহ আকবার একজন পশ্চিমে থাকে আরেকজন পুবে কেউ কাউকে জিন্দিতে দেখে নাই সে নাম শুনেছি সেই আফ্রিকায় একজন বড় বড় সেই একজন বুজুর্গ ছিলেন সেই চোদ্দশো বছর আগে একজন ছিলেন। তাকে আমরা মহাব্বত করি কিসের কারণে আল্লাহর কারণে আদি শরীফ আসছে বান্দা যখন শুধু ওই আল্লাহর জন্যে তাহা বাফিল্লাহ আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে একজন যখন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহ তাহলে আখের একজনকে আরেকজনের প্রতিবেশি বানাই দিবেন প্রতিবেশি কোথায় বানাবেন জাননাতে বানাবেন ইনশাল্লাহ এই জন্য সাহাবায় কালামকে বেশি বেশি মোহব্বত করা এই উদ্দেশ্যে যেহেতু হাদিস আছে। যে যাকে মহব্বত করা আল্লাহ প্রতিবেশী বানাইয়ে দিবে সাহবাহ কালাম আলিমসালাত সাল্লামের বেশি বেশি মহব্বত করা তাদেরকে কেন যে তাদের সাথে জান্নাতে ইনশাআল্লাহ একটা ছোটো কুঠুরীও যদি হয় সাথে সঙ্গে সঙ্গী হিসাবে তাদেরকে পাবো তারা হয়তো নিয়ামত বেশি বুক করবে কিন্তু পাশের বাড়িটা যদি আমার হয় ক্ষতিগ্রিয় আলহামদুলিল্লাহ ওইটা না হোক পাশের বাড়ি না হোক জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কিন্তু পেয়ে গেলাম ইনশাআ আল্লাহ তা আলহামদুলিল্লাহ ভাই জাকাতের মাধ্যমে এই ফায়দাটা হয় এক মুমিন আর এক মুমিনকে মহাব্বত করার উপলক্ষ তৈরি হয় গরিব যে সে জাকাত দিল কি না দিল এটা বিষয় নয় এই জন্য বলতে হয় না আমি তোমাকে জাকাত দিলাম বলার দরকার নাই বলার দরকার নাই তাকে আমি এটা বলেও দিতে পারি নে ভাই এবার ইয়ে তুমি খরচ করো আপনার ভাইকে আপনি জাকাত দিবেন ভাইয়ের মন ভেঙে যাবে তো ভাইকে জাকাত কিভাবে দিবেন ভাইকে বলবেন না তুমি খরচ করে এবার ঈদে খরচ করো রমজানের খাই বাচ্চাদেরকে নিয়ে যাবে আপনি তাকে দিচ্ছেন আল্লাহর হুকুম মাইনা জাকাত আর ওই ভাই যাকে আপনি দিয়েছেন ওই গরিব যাকে আপনি দিয়েছেন তিনি ভাবতেছেন আমার ভাই আমার উপর কত রহম করতেছেন মহাব্বত তৈরি হবে না মোহাব্বত তৈরি হবে এই মহাব্বতের সূত্রটা কি জাকাত আর যা কাজ হুকুম করেছেন আল্লাহ তো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে আমরা একজন আর একজনকে মহাব্বত করতেছি আর এই সত্রুটায় আমাকে দুইজনকেই জানাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ এইরকমভাবে রোজারও একটা মাকসাদ আছে এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল কথা সময় শেষ সামনের সপ্তাহ আসবে ইনশাল্লাহ সামনে তো রমজানই আমাদের এই আলোচনায় চলবে আগামী দুই তিন সপ্তাহ যেটাই হয় আলোচনা ইনশাল্লাহ তালা রোজা পর্যন্ত রোজাকে আল্লাহ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ফরস করেছেন রোজার একটা প্রভাব আছে কি বলতেছেন রোজা ফরস করার কারণ রকম নিজে বলতেছেন যে রোজার প্রভাব কি এই ওষুধটা খাইলে কি হবে আল্লাহ নিজে বলতেছেন এই ওষুধের ফলাফল রেজাল্ট হচ্ছে লা সবাই হয়ে হচ্ছে রোজার প্রভাব মূর্তাকি কেমনে হয় মূর্তাকি মানে কি তাকওয়া বিকায়া বিকায়া মানে হচ্ছে বেঁচে থাকা আরবিতে শব্দ ব্যবহার হয় আল আলায়া খাইরুমিয়ালা ইলাজ চিকিৎসা করা থেকে বেঁচে থাকা হচ্ছে উত্তম চিকিৎসা করা থেকে বেঁচে থাকা উত্তম আমি অপরা এমন কোন রোগ হয় এমন কোন কাজ এমন কোন খাওয়া না করাই উত্তম হওয়ার পর চিকিৎসা করার চেয়ে এটা আরবি একটা প্রবাদ তুমি কায়া মানে হচ্ছে বেঁচে থাকা ওখান থেকে তার তাকুন মানেই বেঁচে থাকা লাল রকম যেন তোমরা মোত্তাকি হয়ে যাও মানেটাকে মানে হচ্ছে পুরা রমজান মাসে তাকোয়া মানে ভয় বেঁচে থাকা আল্লাহর হুকুম আল্লাহর ভয়ে আমি গুণা থেকে বেঁচে থাকতেছি এই যে বেঁচে থাকা বেঁচে থাকার একটা অভ্যাস তৈরি হয় রমজান মাসে কিভাবে খেয়াল করে দেখেন চোরেও যদি রোজা রাখে চোর ডাকাত সন্ত্রাসী জিনাকারি ফাপাচার যত রকমের ঘুণা আছে সব করে সুৎ খায় ঘুষ দেয় ঘুষ খায় সব করে সেও যদি রোজা রাখে সে গোপনে পানি খায় না খায় পানির নিচে ঢুক দিয়ে পানি খায় এই ঘরে ঠান্ডা এসির এই ফ্রিজের পানি কেউ তো দেখতেছে না খায় খায় না কেন সে ভাবতেছে যে কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ তো এটা হচ্ছে তাকওয়ার কথা সমস্ত আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে এটাই আল্লাহ চান এটাই আসছে হাদিসে হাদিসে জিব্রাহিল যেটাকে বলে বুখারি শরীফ আসছে হাজরত জিব্রাহ আলী অপরিচিত ব্যক্তির সুর হতে রসুলের কাছে আসছেন আইসা জিজ্ঞেস করেন হ্যাঁ কেন শুনছেন তো হজাতে জিব্রাইল যখন জিজ্ঞেস করলেন মালি হস উত্তর দেওয়া হইল এহসান হচ্ছে আবুদাল্লাহ কেন না কাত তারা করবা তুমি এমন ভাবে কান্নাকা তুমি যেন আল্লাহকে দেখতেছ এতটুকু যদি না হয় অন্তত এটা ধারণা রাখুয়ারাক তিনি তোমাকে দেখতেছেন এটা হচ্ছে তাকওয়ার মূল কথা এটা শুধু আবাদতের ক্ষেত্রে নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কদমে আমার এটা চিন্তা করা যে আমি আল্লাহর সামনে আসি আমি আল্লাহর সামনে আসি অন্তত এটা যদি না হয় অন্তত এটা হোক যে আল্লাহ আমাকে দেখতেছেন এটা কোথেকে হাসিল হয় রোজার থেকে হাসিল হয় রোজার মধ্যে এই প্র্যাকটিসটা হয় একজন অপরাধীও সে তখন চিন্তা করে আমাকে আল্লাহ তালা দেখতেছেন এই এক মাস যখন এই প্র্যাকটিস ঠিকঠাক মতো হবে ঠিকঠাক মতো প্র্যাকটিস হওয়ার মানে কি ঠিকঠাক মতো প্র্যাকটিস হওয়ার মানে হচ্ছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন রব্বা সাইম রব্বা সিম বহু রোজাদার এরকম আছেন যারা রোজা রাখে কিন্তু আল্লাহ রোজা কবুল হয় না অন্য কিছু আর কিছুই হইল না ওই তুমি না খায় আর রোজার যে হাকি রোজার যে বাস্তবতা এইটা তোমার অর্জন হয় নাই কেন এটা এজন্য অর্জন হয় নাই যে রোজার যে মাকসাদ প্রতি অবস্থায় গুনা থেকে বেঁচে থাকাটা আরেকদিন বলবো ইনশাল্লাহ ওইটা তুমি করতে পারো নাই হাকিম মোলমুর রহমতুল্লাহ আলে বলেন একজন মানুষ যদি এই ভাবে রোজা রাখতে পারে এই ভাবে রোজা রাখতে পারে যে সারাক্ষণ তার দিল ও দেমাগের মধ্যে ওই জিনিস কাজ করতেছে। আমাকে আল্লাহ তালা দেখতেছেন এই উদ্দেশ্যে সে খালি খায় ওইটা না এই উদ্দেশ্যে সে চোখকে হেফাজত করে এই উদ্দেশ্যে তার জবানকে হেফাজত করে এই উদ্দেশ্যে সে তার হাতকে হেফাজত করে যে আমাকে আল্লাহ তাহা দেখতেছেন একটা মাস যদি কেউ এইরকম সুন্দর করে প্র্যাকটিস করতে পারে নিজেকে বাঁচানোর ঘুমা থেকে বাঁচানোর প্র্যাকটিস হাকিম মুরহম্মদাহর রহমতুল্লাহ আলী বলেন যে এই এক মাসের প্র্যাকটিস শরীরটাকে কলকটাকে সার্ভিসিং করলে এক বছর সে ওই ওইরকম ওই হাল হাতে কাটাইতে পারবে ইনশাআল্লা বারো মাস পরে একবার সার্ভিসিং এই যে আমাদের মসজিদওয়ালারা দুই বছর পর এসি সার্ভিসিং করে অনেক ময়লা পাইছে এই জন্য এরা চিন্তা করছে যে না দুই বছর আর চলবো না রোজার মতো প্রতি বছর একবার করতে হবে ক্যার পাইছে এরা রোজার থেকে বুঝছে যে প্রতি বছর বছর একবার সার্ভিসিং করতে হবে ও ভাই বছরে একবার সার্ভিসিং আমার পলবের সার্ভিসিং সার্ভিসিং যদি একবার হয়ে যায় সারা বছর মত তাকে হিসাবেই আমরা জীবন কাটাইতে পারব ইনশাল্লাহ তো সাহ বান্না শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে রজক থেকে বিশেষ করে চালাও দুনিয়ার কত আকাম প্রস্তুতি করতে চাই মুফতি তাকলি উসমানী দামাকাত আলী আমাদেরকে খুব তাকাদা দিয়েছেন এই বিষয়ে দুইটা জিনিস এক হলো আমি আমার এখন অভ্যাসকে আমি কোন কোন গুণা করি আমি নিজে জানি কি কি গুণা আমি করি আমি জানি এই কি কি গুণা আমি করি এগুলা মনে এগুলো অনেক গুণাবাদ দিলাম অনর্থক কাজ অনেক করি অনর্থক কাজ দেওয়ার দরকার নাই পুরো এই চব্বিশটা ঘন্টার মধ্যে আমি কি কি অনর্থক কাজ করি তারা লিস্ট করি লিস্ট করে এই শ্রাবণ মাস থেকে প্র্যাকটিস করা শুরু করি যে অন্তত রমাজানে যেন আমি পুরোপুরি গুণা থেকে মুক্ত থাকতে পারি এখন থেকে আস্তে আস্তে কমাই আমি প্রতিদিন পাঁচ ঘন্টা ফেসবুকের পিছনে ইউজ করি সময় দেই আচ্ছা ঠিক আছে এখন থেকে পাঁচ ঘন্টা না ধরে নিলাম আমি এক ঘন্টা বাদ দিলাম কী আসে না দুই দিন এরকম করি তৃতীয় দিন আরেক ঘন্টা কমাই যে না আমি তিন দিন তিন ঘন্টা দুই ঘন্টা দেখতে দেখতে দেখা যাবে যে রমজান পর্যন্ত গেলে আমার ওটার প্রতি একটা অনীহা এসে পড়ছে এইগুলো গুনাহ থেকে বাঁচার একটা লিস্ট করে ফেলবো এখন থেকে এখন থেকে প্রস্তুতি যেহেতু আল্লাহ রসুল রজব থেকে প্রস্তুতি নিশে না আর আমি তো এখন বললাম রজব মাস ঢুকলেই তাহ্লা রসুল দোয়া করতেন আল্লাহ রমাজানের প্রস্তুতি নিতেন থেকে আরো এক মাস আগে থেকে রজব মাস থেকে আপনি সাবান থেকে নিবেন না মিয়া তো কেমনি কি হবে অভ্যাসটা তৈরি করতে হবে না গুনা ছাড়ার একটা লিস্ট করতে হবে নেক আমলের একটা লিস্ট করতে হবে কী নোমালের লিস্টামালের লিস্ট হল যে আমি প্রতিদিন কতক্ষণ কোরআনশোরি পড়ি ওই লিস্ট করতে গেলে তো দেখা যাবে যে অনেকেরই আসবে জিরু প্রতিদিন কয় পৃষ্ঠটাতে লাওয়াত আসবে জিরু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছাত্র সংগঠন আছে বললে তো অনেকে গায়ে লাগবে কষ্ট লাগবে ছাত্র ছেলে ছেলেমেলেরা এগুলা দেখি তাদের এই লিস্ট থাকে আমরা করি না আমাদের সাথে তাদের রাজনৈতিক আদর্শিক অনেক তফাত অনেক দ্বন্দ্ব অনেক কিছু কিন্তু তাদের এই কাজগুলো আমার ভালো লাগে একটা ছোট্ট বাচ্চা ছোট থেকেই নিজেকে গড়ার জন্যে তাদের যে সিস্টেম আকিদার উদ্দেশ্য কী সেটা ভিন্ন কিন্তু তার ভালো দিকটা আমরা তো গ্রহণ করতে পারি ওইরকম ছোটো ছোটো ওইরকম লিস্ট তারা করে প্রতিদিন কত অত্তনামাজ পড়লো কয় পিসটা পুরোনো সেদিন জলাওয়াত করলো এগুলো লিস্ট থাকে ও ভাই ওইটা ওই দলে যুগ না দিই আমি তো লিস্টও করতে পারি একটা নাকি একটা লিস্ট করে তো আমি আমার নির্ধারণ করে নিতে পারি আমল যে আমি আমার এই পাঁচপত্ত নামাজ আজকে পড়লাম কিনা আমি কোরআন শরীফের কয় বিষটা তেলাওয়াত করলাম করতে পারি না এটা এই ভাবে যদি করতে থাকি কোরআনের মাস আসতেছে রমজান আর মুবারক দেখা যাবে আস্তে আস্তে আমি আমার সংখ্যা বাড়াইতে থাকবো ইনশাআল্লাহ যারা কোরআন শরীফ পড়তে পারেন এরকম হাত তোলে তো দেখি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তে পারি আল্লাহ আকবার দেখছেন অবস্থা কষ্ট লাগার কথা কত দিনদার মানুষরা বাইরে ঘুরতেছে হাজার হাজার বদ্দিন এখানে দিনদারদের সকল হাতগুলো করতে পারে নিবেদন কোরআনের মাসের আগে এই পোক্তা এরা করেন না যে এইবার রমজানে আমি কোরআন শরীফ দেখে দেখে পর্ব যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না কালকে থেকে নিয়ত করেন যে আমি একজন মৌলী সাহেবের কাছে এক ঘন্টা অন্তত সময় দিব এই উদ্দেশ্যে যে রমাজানের আগে আমি দেখে দেখে কোরআন শরীফ পড়া শিখে নেব ইনশাল্লাহ কারণ রমাজান কোরআনের মাস কোরআন নাজিলের মাস এই মাসে আমাকে কোরআন তিলাবাদ করতেই হবে ইনশাল্লাহ ওইরকম হিম্মত করতে পারেন কত হিম্মতি তো করেন কত প্ল্যান করেন কত প্রোগ্রাম করেন ঈদের পরে কোথায় যাবেন টেলিভিশনে কী কী নাটক হবে রমজানে ঈদে এগুলো তো এখন থেকেই তাদের প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেছে ব্যবসা যারা করেন এইবার রমজানে কোন মালটা হিট হবে ঘুরে ঘুরে স্যাম্পল খোঁজেন তৈরি করেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবাদতের মাস হিসেবে আবাদতের একটা প্ল্যান কি তৈরি করতে পারি না মুসলমানের আজব অবস্থা এই প্ল্যান তৈরি করতে হবে আমাদেরকে গুনা ছাড়ার প্ল্যান আমলের প্ল্যান তাইলে আল্লাহ তালা রমাজানকে যে উদ্দেশ্যে ফরস করেছেন রমাজানের যে বাস্তব প্রভাব প্রতিক্রিয়া সেটা আমার মধ্যেও প্রভাব সৃষ্টি করবে আমি ইনশাল্লাহ তালা মুি হয়ে যাবো ইনশাল্লাহ তালা আর এটা তো মরবানা মরবানা মুতাক্কি হওয়া ছাড়া মরবানা মাই মুতাকি না হয়ে আমার কাছে আসবা না আল্লাহর হুকুম যদি আসো তোমার সাথে আমার যোগাযোগ নাই সম্পর্ক নাই ওই জাহান্নামীদের সাথে তুমি চলে যাবা আমার একটা সুযোগ আছে ইনশা আল্লাহ তুত্তাকি হয়ে যাওয়ার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন এই সুযোগ যেন হাত ছাড়া না হয় এই জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়াও করা আল্লাহ আমাকে বাঁচায় রাখো আর একটা লাস্ট চান্স আমাকে দাও এটা আল্লাহর কাছে কেন্দ্রে বলতে হবে আল্লাহ একটা লাস্ট চান্স আমার আমি নিজেকে সংশোধন করা পবিত্র করে নিয়ে প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য মাওলা একই আমাকে আরেকটা সুযোগ তুমি দাও এরকম কেন্দ্রে এটা আল্লাহর কাছে বলতে হবে হায়াত চায়ের নিজেদেরকে প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারি আল্লাহ সে তৌফিক আনায়তেন আমিন সালি ওবারক ওসলম জি জাম